মানবতার সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ রবমিনুল প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে আজকের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ইমান বিষয়ক স্যার এই যে দিক নির্দেশনা আছে আমরা সেগুলো পর্যালোচনা করে কিভাবে। তা থেকে উপকার অর্জন করব সে বিষয়ে দর্শক আজকে আমরা আলোচনা করবো ইমান বিল রসুল এ বিষয়ে ইমান বিন নাবি অথবা ইমান বিল আম্বিয়া এওয়ার রসুল নবী এবং রাসুলদের প্রতি ইমান এটি হচ্ছে ইমানের চতুর্থ গুরুত্বপূর্ণ রোকন আল কোরআনের মধ্যে আমরা দেখি মহান আল্লাহ তালা ইমানের এই বিষয়গুলো বারবার তুলে ধরেছেন সোরা আল বা দুশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر لا نفرق بين أحد منهم وقالوا سمعنا وأطعنا رسول تار بروتي تار رابير باقوتك جانعزل هو يتش إيمان بشن كورين إيمان إنشن إبن بشن كورين أرمو من رو بروتيك إيمان بشن كوري الله البروتي في رشتة গ্রন্থসমূহের প্রতি রাসুলগণের প্রতি এবং আখেরাতের প্রতি তাদের কারো মধ্যেই আমরা কোনো পার্থক্য সাধন করি না আর তারা বলে স্যামে আনা ও আতা আমরা শুনেছি কোরআনের বিধান আমরা শুনেছি অহির বিধান এবং আমরা তা মেনে নিয়েছি সুরাল বাঁকর দুশো পঁচাশি নম্বর রাতে আল্লাহ তালা চমৎকার এ বিষয়টি তিনি আমাদের উদ্দেশ্যে পেশ করলেন জাতির পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা সেটা দেখলাম কথাগুলো যদিও প্রথম প্রজন্মের উদ্দেশ্যে ছিল সেই প্রজন্মের লোকেরা এই মেসেজগুলো নিয়ে ইমানকে তারা সুন্দর করেছে কিন্তু আজকে আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারছি দর্শক সেই ভাবনা কিন্তু আমাদের নিতে হবে আল্লাহতালা এর বিপরীত কথাগুলো কিন্তু তুলে ধরেছেন তিনি বলেছেন বিল্লাহলি ইমানের বিপরীতে আল্লাহ এবং রাসুলের প্রতি এবং তারা আল্লাহ ও রাসুলের মধ্যে তফরিক করতে চায় উভয়ের মধ্যে পার্থক্য সাধন করতে চায় পার্থক্য নিরূপণ করতে চায় এবং তারা বলে যে আমরা কিছুর প্রতি মানে এনেছি আর কিছুর প্রতি আমরা কুফরি জ্ঞাপন করেছি আল্লাহ তালা বলছেন ওই রেদুন এর মাঝখানের একটা পথ তথা তথাকথিত ব্যালেন্স তারা রক্ষা করতে চায় এই ব্যালেন্সটা হচ্ছে ইমান আর কুফরির মাঝখানের ব্যালেন্স আজকাল তো প্রিয় দর্শক অনেকেই তথাকথিত লিবারাল হতে চাচ্ছেন যে ইমান থেকেও কিছু নেবেন কুফরি থেকেও কিছু নেবেন কিন্তু আল্লাহ তালা এখানে আয়াতের শেষে বলছেন উল্লাকা মুলকে ফির হাক্কা এরা হচ্ছে ট্রু অ্যান্ড বিলিভার ট্রু অথবা সত্যিকার অবিশ্বাসী তো এই যে যারা ব্যালেন্স করে হক আর বাতিলের মধ্যে যারা ব্যালেন্স করে কুফুর আর ইভানের মধ্যে তারা হচ্ছে ট্রু অ্যান্ড বিলিভার সত্যিকার অবিশ্বাসী একজন মুসলিম তো সেটা করতে পারে না প্রিয়দর্শক এই ধরনের ব্যালেন্স করতে গেলে ইমান থাকবে না আল্লাহতালা সেই বিষয়টা এখানে কিন্তু তুলে ধরেছেন তাহলে সুরা বাকার ২৫৫ পঁচাশ নম্বর আয়তে আমরা দেখলাম মোমেনরা হেঁটেছে নবীর পথে রাসুল সাল্লা সাল্লাম যেভাবে হেঁটেছেন যেভাবে বিশ্বাস করেছেন ইমানকে যেভাবে তৈরি করেছেন সেভাবে আর আমরা দেখছি এখানে কাফির এবং অবিশ্বাসীদের চিন্তা চেতনা তাদের ম্যাথড তাদের যে দুষ্কর্মগুলো আল্লাহ এবং রাসুলের প্রতি তারা যা পোষণ করেছে তারা যে কার্য করেছে সেটিকে এখানে তুলে ধরা হয়েছে অতএব আজকের যুগে কেউ ইমান আর কুফুর মধ্যে ব্যালেন্স যদি করতে চান তাহলে সে তারা ভুল করবেন তাদেরকে কমপ্লিট ইমানের মধ্যে থাকতে হবে তানা হলে সেই যুগের এই বিভ্রান্ত লোকদের মত তারাও বিভ্রান্ত বলে গণ্য হবেন আল্লাহ তালা বলছেন যারা ইমান এনেছে ইমান পোষণ করেছে আল্লাহ এবং তার রাসুলের প্রতিহম এবং তাদের কারো মধ্যেই তারা ফরক করেনি আল্লাহকে আল্লাহর জায়গা রেখেছে রাসুলকে রাসুলের জায়গায় এবং রাসুলদের মধ্যে তারা সমতা বিধান করেছে যাকে যে মর্যাদা দেওয়ার ইমানের যেই পয়েন্টগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম ইমান বেল রসুল এবং ইমান বেলকুতুব প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা সুন্দর সংগতি বিধান করে তাদের মধ্যে কোনো পার্থক্য তারা তৈরি করেনি সুতরাং এই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য যেটি মহান আল্লাহ তালা বলছেন উলায় এরা হচ্ছে সেই লোকেরা যাদেরকে মহান আল্লাহ তালা তাদের আজর প্রদান করবেন তাদের সবাব তাদের রিওয়ার্ড এবং তাদের পুণ্য তাদেরকে দেবেন আল্লাহ গাফুর ও রাহিমা এবং আল্লাহ তো গাফুর তিনি তো ক্ষমাশীল তিনি তো দয়ালো তাহলে প্রিয় দর্শকের চারটা আয়তের মধ্যে আমরা কিন্তু ইমানবীর রসুলের বিষয়গুলো আমরা আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারলাম বুঝতে পারলাম যে রাসুলদের প্রতি ইমান আমাদের ইমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ গুরুত্বপূর্ণ রকম আবার আরেকটা নীতি হচ্ছে আমরা কোন রাসুলের মধ্যে ফরক করি না তারা সবাই আমাদের কাছে সমাজিত সবাই আমাদের কাছে সম্মানিত আমরা তাদের প্রতি ইমান রাখি অতএব আল্লাহ তার রাসুল অথবা রাসুলগণের পরস্পরের মধ্যে কোনো পার্থক্য আমরা সূচনা করি না এ হচ্ছে এ কয়েকটা আয়ত্তের মূল বক্তব্য তাহলে যারা পার্থক্য করেন তাদের তারা হবেন সত্যিকার অবিশ্বাসে এবং তাদের শাস্তি আল্লাহ তালা লিখে রেখেছেন আর যারা হবেন সত্যিকের মোমেন এই ইমানকে যেভাবে পোষণ করার কথা বলা হচ্ছে ইমানকে পোষণ করলে তারা হবেন মোমেন এবং যারা আল্লাহর কাছে আশা করা যায় যে তাদের রিওয়ার্ড তাদের সবাব এবং তাদের পুণ্যের প্রতিদান তারা পাবেন ইনশাআল্লাহ দর্শক আমরা একটু আলোচনা করব এখানে দুটো শব্দ যেহেতু এসেছে আল আমবিয়া ওর রুসুল। আম্বিয়া মানে নবীগণ এর এক বচন হচ্ছে ন্যাবি আর রুসুল, বহুবচন ম্যাসেঞ্জার্স বার্তাবাহক এ এক বচন হচ্ছে রাসুল রাসুল রসুল ন্যাবি আম্বিয়া নাবি শব্দটা দুটো মূল শব্দ থেকে এসছে বলে উল্লেখ করা হয়েছে এক আন্নাবা থেকে আন্নাবা মানে মহাসংবাদ উপকারী সংবাদ সোরা আন্নাবা একটি আছে আল কোরআনের ত্রিশবার প্রথম যে সোরা আমসা আনিন আনিন্নাবা ইল আদিম কি সম্পর্কে তারা জিজ্ঞেস করছে সেই সংবাদ সম্পর্কে তাহলে না বা হচ্ছে মহা সংবাদ কেউ কেউ বলেছেন যে না বাবাওয়া শব্দ থেকে এসছে না মানে হচ্ছে উচ্চ মর্যাদা তো আল কোরআনে যেমন এভাবে এসছে কোনো কোনো আয়তে আমরা উন্নীত করেছে উচ্চ মর্যাদায় তাহলে এখানে নাবাওয়া মানিয়াও হচ্ছে উচ্চ মর্যাদা যেহেতু নবীদেরকে মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে উচ্চ মর্যাদা দেয়া হয়েছে এবং নবীদেরকে মহান আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে সংবাদ দেওয়া হয়েছে এর জন্য নাবা এবং না বাওয়া দুটোই আসলে এখানে প্রযোজ্য হতে পারে তাতে কোনো সমস্যা নেই কারণ নবীদেরকে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ওহিটা হচ্ছে নাবা বাবা মহাসংবাদ আর তাদেরকে যে উচ্চ মর্যাদা তাদের যে জাতির কাছে তারা প্রেরিত হয়েছিলেন সে মর্যাদা তাদের কাছে ছিল ফলে তিনি নাবাওয়া থেকেও যদি নবী ধারণা করা হয় বা বলা হয় তাতে কোনো সমস্যা নেই রসুল শব্দটা এরসাল থেকে এসছে আরসালা ইউরসুলু এরসাল প্রেরণ করা এই জন্য বাংলাতে আমরা বলি যে বার্তা আর ইংরেজিতে বলা হয় ম্যাসেঞ্জার যিনি বার্তাটা বহন করে নিয়ে যান বার্তাটা প্রেরণ করেন মুরসেল আর মুরসাল মুরসেল হচ্ছে যিনি প্রেরণ করেন আর মুরসাল হচ্ছে যাকে প্রেরণ করা হয় তো রাসুল বলতে এখানে আসলে যাকে প্রেরণ করা হয় যে মহান ব্যক্তিকে প্রেরণ করা হয় তিনি রাসুল মহান আল্লাহ তালা তাকে প্রেরণ করেন তাহলে আল্লাহ তালা হচ্ছে এখানে মুরসেল তিনি হচ্ছেন তার সত্তা পাঠিয়েছেন হৃদয়ত সহকারে এবং দিন এ হক সহকারে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা তিনি প্রেরক আর যিনি প্রেরিত ম্যাসেঞ্জার তিনি হচ্ছেন রাসুল তাহলে আমরা দুটো শব্দ সম্পর্কে জানলাম নবী এবং রাসুলের মূল অর্থটা কী এখন একটা মানে মতভেদ আমরা লক্ষ্য করি ওল আমাদের মধ্যে যে নবী কাকে বলা হয় আর রাসুল কাকে বলা হয় বিভিন্ন মত এখানে পেশ করা হয়েছে বিভিন্ন ইসলামিক গ্রন্থে কিন্তু অসুল আল ইমান আলাবাউল কিতাবি ওয়সুন্নাহ এটি একটি গ্রন্থ কোরআনসুন্নার আলোকে ইমানের মৌলিক বিষয়সমূহ মদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত কয়েকজন সাইখের সংকলিত এই প্রামান্য গ্রন্থটি অত্যন্ত চমৎকার এটি আরবির পাশাপাশি বাংলা এবং ইংরেজিতেও অনুদিত হয়েছে তো এখানে এই কয়েকজন ওলামায়িক রাম অত্যন্ত উঁচু দরের শেখ মদিনা শেখ তাদের বক্তব্য হচ্ছে সব মত পর্যালোচনা করার পরে আমরা নবী হিসাবে যাকে সারা অর্থে প্রধান্য দেব বা গ্রহণ করব তিনি হচ্ছেন ওই নবী ওই ব্যক্তি যাকে মহান আল্লাহ তালা প্রেরণ করেছেন হিসহ মোমিনদের কাছে অর্থাৎ এমন লোকদের কাছে যারা তাকে মানে এই অহির আলোকে তিনি নিজে আমল করবেন এবং তার লোকেরা আমল করবে। আর রাসুল হচ্ছে ওই মহান ব্যক্তি যাকে মহান আল্লাহ তালা অহিসহ প্রেরণ করেছেন মোমেনদের মধ্যে এবং যারা মোমেন নয় অমুসলিম তাদের মধ্যে অর্থাৎ এমন একটা জনপদে যেখানে কিছু মোমেনও আছে কিছু অমুসলিমও আছে মূলত অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে এই সংজ্ঞাটাকে তারা প্রাধান্য দিয়েছেন কেউ কেউ অবশ্য বলেছেন যে শেরিয়ার বিষয়টা নবী যাকে নতুন সরিয়াত দেওয়া হয় না আগের শেরিয়াতের উপর ছিলেন এবং রাসুল যাকে নতুন শরিয়াত দেওয়া হয়েছে কিন্তু এই গ্রন্থের মধ্যে মাশাইখ কেউ বা সংকলকগণ তারা দেখিয়েছেন যে না যেমন ইউসুফ আলহাম যেমন সুলাইমান দাউদ আলিহালাম এনারাও কিন্তু রাসুল ছিলেন প্রমাণ পাওয়া যায় কিন্তু ইনাদের সকলেই নতুন সারিয়াত নিয়ে আসেননি তাহলে এমন অনেক রাসুল পাওয়া যাচ্ছে যাদের জন্য নতুন সারিয়াত ছিল না ফলে আমরা কনক্লুড করতে পারি নবী হচ্ছেন সেই ব্যক্তি যিনি মমেনদের মধ্যেই এসেছেন নিজস্ব জনপদে যারা তার উপর যে ওহিনাজিল করা হয়েছে সেটা নিজে আমল করবেন এবং তার চারপাশের লোকেরা আমল করবে আর রাসুল হচ্ছেন সে ব্যক্তি যিনি মুসলিম ও অমুসলিম সবার মধ্যে এসেছেন এবং সবার জন্যই তার ম্যাসেজ রয়েছে যারা ইসলামের বাইরে আছে তারা ইসলাম কবুল করবে ইসলামের প্রতি তাদের দাওয়াত থাকবে এই পয়গাম নিয়ে যিনি এসছেন তিনি হচ্ছেন রসুল প্রিয় দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির আমরা যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি আমাদের সাথেই থাকবেন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 और बर्जनिय सोमवार मंगलवार रत साढ़े नटाय पुन सम्प्रचार पीस टीवी टेषेवी সম্মানিত মুসল্লি আপনি আপনার সালাতের ব্যাপারে এত উদাসীন কেন আপনি কি রাসুল সাল আলী সাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত দায় করেন আপনার সালাতামের পদ্ধতিতে হচ্ছে কিনা তা কখনো যাচাই করেছেন আমাদের কঠিন দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাদের সেদিন সালাদ শুদ্ধ না হলে আপনার জীবনের যাবতীয় আমুল বাতিল হবে আপনি কি বিশুদ্ধভাবে সালাদ আদায় করতে চান দেখুন আমার নিয়মিত প্রোগ্রাম রসুল সাল্লাম কিভাবে সাহি হাদিসের আলোকে আমরা সালাদ আদায় করব। জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলহি ও সালাত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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা পরবর্তী দর্শক আমরা বিরতির পর আবারও আমাদের আলোচনা শুরু করছি আমরা আলোচনা করছিলাম ইমানবির রসুলের উপরে আমরা নবীর রসুলের পার্থক্য আপনার সামনে তুলে ধরেছি এবং তার সঠিক সংজ্ঞাটা আপনাদের সামনে পেশ করেছি নবী রাসুলদের প্রতি কিভাবে কীভাবে ইমানন করতে হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমান আনয়নটা আমরা কোন কোন পয়েন্টে ফোকাস করব। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তা না হলে তো আসলে ভুল হয়ে যেতে পারে এজন্য আমরা সংক্ষিপে বলবো যে তাদের প্রতি মান আনয়নের বিষয়টাকে আমরা দুভাগে ভাগ করব এক ইজমালিভাবে অর্থাৎ ভাবে ইমান আনা যেহেতু সকল নবীরাসুলদের ঘটনা তো আমাদের কাছে বর্ণনা করা হয়নি সকল নবীরাসুলের নামও আমরা জানি না তাদের ঘটনাও আমরা জানি না কিন্তু আমরা কি বলবো যে তাহলে যাদের ঘটনা আমরা জানি যাদের নাম আমাদের কাছে পেশ করা হয়েছে আমরা শুধু তাদেরকে মানব আর যাদের নাম আমাদের কাছে আসেনি আমরা তাদেরকে মানব না প্রিয় দর্শক এ কথা বলার কোনো অবকাশ নেই এজন্যই আমরা বলছি আমরা তাদের প্রতি এমনকি ভাগে ভাগ করছি এক এজমালি বা সংক্ষিপ্তভাবে এজমালী বা সংক্ষিপ্তভাবে কথা হচ্ছে আমরা তাদের সবার প্রতি ইমান আনব যাদের নাম আল্লাহ তালা আমাদের কাছে করেছেন তাদের প্রতি তো ইমান আনবই অবশ্যই যাদের নাম উল্লেখ করেননি তাদের প্রতিও এজমালীভাবে ইমান আনব তবে এই এজমালী ইমানটা কী কী পয়েন্ট আছে সেটা আমরা শেয়ার করবো এবং পরবর্তীতে বিস্তারিত ইমান আনার বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ ইজমালি ভাবে ইমানানার প্রথম পয়েন্ট হচ্ছে এ বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহ তাল প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছে সুরানের অবশ্যই প্রেরণ করেছিলাম প্রত্যেক উম্মাতের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে একজন রাসুল এই আহ্বান দিয়ে যে তোমরা আনে আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওই তেব তগৎ এবং তাগৎকে পরিহার করো তগৎ হচ্ছে সেই শক্তি যা গায়রুল্লাহ হওয়া সত্ত্বেও যার আনুগত্য এবং এবাদত অন্যরা করে থাকে তাহলে সে হচ্ছে তাগৎ তাহলে তাগৎকে পরিহার করো তাগতের আনুগত্য করো না আনুগত্য করো শুধু আল্লাহর তাহলে এখানে যেই ম্যাসেজটা আমরা পাচ্ছি ওলাকার আতনাফি কুল্লি উম্মাতের রাসুল আর প্রত্যেক উম্মাতের মধ্যে তিনি রাসুল প্রেরণ করেছেন এবং এটা কোনো এক যুগের সাথে সম্পৃক্ত নয় বরং যুগ যুগ ধরে এটা ছিল মহান আল্লাহ তালার পাঠানোর প্রক্রিয়া তাহলে ইজমালিভাবে আমরা এটা জেনে নিলাম এখন সেই রাসুলকে আমরা জানতে পারি না পারি তাতে কিছু যে আসে না কিন্তু প্রত্যেক জাতির মধ্যে মোহান আল্লাহ তালা একজন করে রাসুল প্রেরণ করেছেন এটা হচ্ছে প্রথম ইনফরমেশান দ্বিতীয় যে পয়েন্টটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে সকল রাসুল তারা ওই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা সত্যবাদী ছিলেন তারা সৎ ছিলেন তারা মিথ্যাবাদী ছিলেন না তারা কোন প্রতারণার মধ্যে ছিলেন না তারা জাতির সামনে আমানতদারির সাথে আল্লাহর মেসেজকে তুলে ধরেছে ধরেছেন সুরাইয়াসিনের মধ্যে আমরা দেখি আল্লা তালা বলছেন মা ওয়ায়দার রাহমানু ওয়াসাদ আকলুর সালুন আল্লাহ বলছেন হায়দামা ওয়দ রহমান এটা যেটা আল্লাহ ওয়াদা করেছেন আর রহমান এখানে আল্লাহকে ইন্ডিকেট করা হচ্ছে দয়ালু আল্লাহ যা ওয়াদা করেছেন ওয়াসাদ আকল মুর সালুন এবং যারা রাসুল ছিলেন তারা প্রত্যেকেই সত্য বাদে ছিলেন তারা সত্যই বলেছেন আখিরাতে যখন মানুষ আল্লাহর ওয়াদা গিয়ে দেখবে যে সত্য যারা জান্নাতি তারাও গিয়ে দেখবে যে জান্নাতের বিষয়গুলো সত্য যারা জাহান্নামে যাবে তারাও জাহান্নামের ভয়ের অবস্থা দেখবে যে হায় আল্লাহ এই ভয় তো দেখানো হয়েছে এই শাস্তের কথা সেখানে গিয়ে দেখবে সত্য তখন তাদের মধ্যে এই উপলব্ধে আসবে আয়দা মা আয়দা রহম্যান ওয়াস দাখল মুরসালুন এটাই তো রহমান দয়ালু আল্লাহ ওয়াদা করেছিলেন এবং রাসুলরা সত্যই বলেছিলেন এভাবে আলকুরনের মধ্যে আরও অনেক আয়াত আছে যেখানে রাসুলরা যে তাদের কথাগুলো নবীরা যে তাদের কথাগুলো আমাদেরদারির সাথে সততার সাথে পুঙ্খনুপুঙ্খরূপে প্রেরণ করেছেন জানিয়ে দিয়েছেন জাতিকে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে দর্শক সে কথাটা কিন্তু আল্লাহ তালা বারবার তুলে ধরেছেন দর্শক পরবর্তী পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি হচ্ছে সকল নবীদের দাওয়া একই ছিল তাহলে নবীদের সাথে রিলেটেড এই বিশ্বাসটা আমার থাকতে হবে নবীদের দাওয়াত বিভিন্ন ছিল না এবং সে দাওয়া ছিল দাওয়াত ইলাত তৌহিদ সকল নবী তৌহিদের দিকে দাওয়া দিয়েছিলেন অথবা আজও আমাদের শেষ নবীত তৌহিদের দিকে দাওয়া দিয়েছেন তৌহিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই বিষয়ে আলোচনা আমাদের শেষ করেছি তাহলে এখান থেকে এই যে ইনফরমেশানটা আমাদেরকে আলোকিত করবে এবং এই দা আওয়াহ ইলাত তৌহিদ যে আজও আমাদের মূল মিশন সে বিষয়টা প্রতি মাইন্ডসেট করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে সকল নবী যে তহিদের দিকে তোমার আগে যত রাসুলিয়া প্রেরণ করেছি তার কাছে এই ওহি পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া সত্যিকার আর কোনো ই নেই ফাবুদুন উদ আমারি আমারই ইবাদত করো তাহলে সোনা আল্লাহ বিয়ারে পঁচিশ নম্বর আয়তে ক্লিয়ার মহান আল্লাহ তালা বলে দিয়েছেন শুধু মোহাম্মদ সাল্লা সাল্লাম নয় বরং তার আগে আরও যত রাসুলগণ এসেছিলেন প্রত্যেকের দাওয়াত একটাই ছিল লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আমার ইবাদত করো তহিদুল্লহিয়ার দিকে আল্লাহর ইবাদত করার দিকে তারা সকলে আহ্বান করেছেন তাহলে আল্লাহর ইবাদত করাটা তো ওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ প্রকার সেদিকে ছিল সকল রাসুলের আহ্বান এটা এই আয়াতার আলোকে স্পষ্ট হলো তবে একটা প্রশ্ন থাকে তাহলে শরিয়াতের বিষয়টা কী বিভিন্ন রোলিংস খাওয়া দাওয়া সমাজে হালাল হারামের বিষয়টা কি তাহলে সেটাও এক ছিল না তার উত্তর হচ্ছে সেটা এক ছিল না কারণ মহান আল্লাহ তালা সুরাল মাইদার আটচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করেছেন লিকুল্লিন জাহ না মিন কুমসের আযা তোমাদের প্রত্যেকের জন্যই একটা সারিয়া নির্ধারণ করেছে সারিয়া দিয়ে দিয়েছি একটা জীবন পদ্ধতি দিয়ে দিয়েছি তাহলে মূল দাওয়া তাওহির ঠিক আছে বাট সারিয়ারটা ভিন্ন এত কোনো কন্ট্রাডিকশান নাই প্রদর্শক সেরিয়া মানিত হচ্ছে এখানে আসলে মানুষের জীবন চলার যে একটা পদ্ধতি একটা শৃঙ্খলা একটা ডিসিপ্লিন একটা রুলিংস এখানে সেটাই বোঝানোর উদ্দেশ্য তাহলে আল্লাতালা তাদের জন্য মূল দেওয়াকে বা তৌহিদকে ঠিক রেখে বাকি তাদের জীবনের আইনি এবং বিধানের বিষয়গুলোতে তিনি কিছু পার্থক্য এনেছিলেন বিভিন্ন নবীর ক্ষেত্রে তাহলে মানে তৌহিদ তো হচ্ছে আসলে একটা আকিদার অংশ আমাদের চিন্তা চেতনার অংশ আর তৌহিদ এখানে বিভিন্ন রকম কনসেপ্ট হতে পারে না যেহেতু এই মহাবিশ্বের এই বিশ্বজগতের রব একমাত্র আল্লাহ অতএব রব যাদেরকেই পাঠান এখানে সের কি আকিল দিয়ে কাউকে পাঠানোর কোনো সুযোগ নাই। কারণ সের একটা হচ্ছে মিথ্যা সেরেকটা হচ্ছে প্রতারণা সের হচ্ছে ভুল কনসেপ্ট যেহেতু মহান আল্লাহ তাল্লা প্রত্যেক নবীর রাসুলকে সঠিক কনসেপ্ট দিয়ে পাঠিয়েছেন অতএব তৌহিদটাই হচ্ছে তাদের মূল কনসেপ্ট এবং এই তৌহিদটা ছিল অভিন্ন এক এবং এই দাওয়াতের উপর ভিত্তি করে নবীরা সব যুগে এসে বলেছেন লা ইলাহা ই ইয়া কব আবুদুল্লাহা নাই ইহেন আমার সম্প্রদায় জাতির লোকেরা তোমরা আল্লাহরই বাদাত করো তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তাহলে এখানে আমরা তহিদ বা তহিদ ভিত্তিক দাওয়াতের অভিন্নতা লক্ষ্য করলাম আবার শরীয়তের ভিন্নতাও আমরা লক্ষ্য করলাম অতএব এই যে একটা পয়েন্ট যে সকল নবীদের দাওয়া এক ছিল তবে সেরিয়া কোনো কোনো ক্ষেত্রে বিভিন্নজনের বিভিন্ন ছিল অতএব এটা হয়ে গিয়েছে এই বিষয়টা ইনফরমেশনটা হয়ে গিয়েছে পার্ট অফ আওয়ার ইমান বীর রসুল রাসুলদের প্রতি ইমানের অংশ দর্শক আরেকটা পয়েন্ট আমাদেরকে এখানে মনে রাখতে হবে ইমান বীররসুলের অংশ হিসাবে এটাও তাদের প্রতি এজমালী ইমানের অংশ সেটি হচ্ছে সকল নবীর রসুল তাদের উপর রিসালতের যে দায়িত্ব ছিল তাদের উপর পৌঁছানোর যে দায়িত্ব ছিল সেটা কিন্তু তারা পালন করেছেন সুরাল জিনের মধ্যে মোহান আল্লাহ তালা বলছেন লিয়া আলাম أن قد ابلغوا رسالات ربهم واحاط بما لديهم واحصى كل شيء عددا جن ترى جنนาย جي ان قد ابلغوا ترى প্রত্যেকই প্রচার করেছেন তারা প্রত্যেকই তাদের উপর প্রচারের قد ابلغوا رسالات ربهم تدرب الرسالات تدرب رساله وتدرب, رسالات وتدرب এর বাণী পৌঁছানোর দায়িত্ব তারা পালন করেছেন এবং তাদের কাছে যা কিছু ছিল ও আহ ইহিম সেটা তারা বেষ্টন করেছেন এবং ও আহসাকুল্লা সাইন আদাদা এবং তারা প্রত্যেকটা জিনিস গুনে গুনে আদায় করেছে আমরা আরেকটি আয়তা কাছে পেশ করছি সুরান মেসার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন রসুলা মুনা সে আল্লাহ রসুল রাসুলদেরকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে যেন আল্লাহর উপর মানুষের পক্ষে কোনো দলিল না হয় রাসুল প্রেরণের পরে তাহলে এটা বোঝা গেল যে রাসুলদের পক্ষে রাসুলদের পাঠানোর পরে আল্লাহর বিপক্ষে কোনো দলিল দেখানোর কিছু নেই কারণ আল্লা তাল্লাহর দায়িত্ব ছিল মানুষকে রেসা বিষয় বিষয়ে পৌঁছে দেওয়া তিনি নবীর রাসুলদের মধ্যে তা আদায় করে দিয়েছেন তাহলে বোঝা গেল যে সকল রাসুল তাদের প্রচার দায়িত্ব পালন করেছেন এই বিষয়টা আমাদের ইমান বীররসুল অংশপ্রিয় দর্শক আমরা সেটি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আলোচনা আজকের মতো আমরা এখানেই শেষ করছি হাজা নবীনা মোহাম্মদ আজ ওয়ালাইকুম রহমতুল্লাহ বাক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 पाउंड बारे इमेल कर समाधान